য়য়র মুসলমান ফিলিস্তিনকে নোহ লো রে লাল হয়র মুসলমান ফিলিস্তিনকে নোহ লো রোক তেল আর কত করছবি ওহে বিশ্বের মুসলমান আর কত করছবি ও হে বিশ্ব মুসলমান হয়র মুসলমান ফিলিস্তিনকে নহ ল রে লাল আয় রে মুসলমান ফিলিস্তিন কেন রে লাল আর কত কলচে যে থখবি ওহে বিশের মুসলমান আর কত কলচে যে থখবি ওহে বিশের মুসলমান ওই ইসরায়েলি হাইনার দলকে তামাত ওর মুসলিম যাও এগিয়ে আগত করো বুলেটে ওই ইসরায়েলি হাইনার দলকে তমাতে কেন তুদের ওরে মুসলিম যাওকে গিয়ে আগতি করো বুলেটে সামনে কদমে বাড়ো মুসলিম ওরে সামনে কদমে বাড়ো মুসলিম উমরে রে মতো আর কত কলচে যে তগবি ওহ বিশ্বের মুসলমান আর কত কলচে যে তগবি ওহে বিশ্বের মুসলমান হায়র মুসলমান ফিলিস্তিনকে নো রলান হায়র মুসলমান ফিলিস্তিনকে নো হলো রোকতলান আর কত করচে যে থকবি ওহে বিশ্ব মুসলমান আর কত কলচে যে থকবি ওহে বিশ্ব মুসলমান জাতীয় সঙ্গ গেলো কোতাই মুদের একটু বলো না নির্যাতন কেন করছে ও ধরে ইসরায়েলি হায় না জাতীয় সঙ্গ গেলো মোদের মুদের একটু বলোনাম নির্যাতন কেন করছে উধরি ইসরায়েলি হায়ে না উচিত শিকা দিয়ে দা অরে দিশি কাদও দিয়ে দো হে মুরদ মুসলমান দিয়ে দো হে মুরদ মুসলমান আর কত কলচে যে থখবি ওহে বিশের মুসলমান আর কত কলচে মুসলমান হায় রে মুসলমান পিলিস হায় রে মুসলমান পিলিস আর কত কলচে যে থাকবিহে বিশ্বের মুসলমান গজায়ালার গর মসজিদ বেঙ্গে করিলা চোর মার ওই হো গিদের পণ্য গোলু ঘজাই আল্লা মসজিদ ভেঙে করল কর ওই হারা মে বচ্চা রে ওই হরা মে বচ্চারা সব মুসলিমকে করছে সেমান আর কত কালচে যে থাকবি ওহবেশে মুসলমান আর কত কালচে যে থাকবি ওহবে শে মুসলমান মুসলমান ফিলিস্তিন কেন লাল হয় র মুসলমান ফিলিস্তিন কেন লাল কত করচে যে থাকবি ওহে বিশের মুসলমান আর কত করচে যে থকবি ওহে বিশ্ব মুসলমান আল্লাহকবার দনিত পর যিয়ে মৈদানেন কপুল বেদে আয় চাই জি হাদি কৌরি একশো নেবিত কপুল বেদে আয় চুটে আদি কৌরি একশো নেয় শহীদ নয় তো গাজী ও শহীদ নয় তো জয়ের উড়ান আর কত কলচে যে থাকবি ওহে বিশ্ব মুসলমান আর কত করচে যে থকবি ওহ বিশ্ব মুসলমান হয়ের মুসলমান ফিলিস্তিনকে ন হল রোক তেল হয়র মুসলমান ফিলিস্তিনকে ন হল রে লাল আর কত চলছে যে থকবি ওহে বিশ্ব মুসলমান আর কত চলছে যে থকবি ওহে বিশ্ব মুসলমান আর কত চলছে যে থকবি ওহে বিশ্বের মুসলমান